السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعده উপস্থিত ভাইরা আল্লাহ আব্বুল আলমিনের ও প্রশংসা এবং নজি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ অনেক অনেক দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহ আল্লাহ আজকে আমরা যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সে বিষয়টির শিরোনাম হচ্ছে বা আলোচনা এ কারণে করার ইচ্ছা করেছি যে কিছু মানুষ বা কিছু মতবাদ কিছু দল এমনও আছে যারা আহলে হাদিবর নাম হয়তো নতুন শুনছে কিংবা পদ্ধতি যে নিয়ম তারা যেভাবে মানুষকে দাওয়াত দিয়ে থাকে এবং শূন্যতের সরাসরি আমল করার জন্য সেটা অনেক মাঝহাবী মানুষকে কিংবা বলা যেতে পারে যারা অন্ধ চকলিট গোড়া বিশ্বাসে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 যে আসলে কি এরকম কোন কিছু আছে না নেই তবে এটাও সত্য যে যারা এ কথা বলেছে তারা কোনদিন এর ব্যাখ্যা দেয়নি যে ইংরেজরা ইংরেজদের যুগে কোন কোন ক্যাপ্টেনের দেখাশোনায় এই দল তৈরি হলো কোথায় তৈরি হলো আর কোন মজলিশে তৈরি হলো এর ব্যাখ্যা নেই কিন্তু একটা অপবাদ মাত্র আমরা আজকের আলোচনায় যে বিষয়টি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 शब्दी शरफा साहब हादीज एक हाद। बर नाम जो बीटर लेखक होतीब बगदादी भाईरा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 কতখানি গুরুত্বপূর্ণ কতখানি সুন্দর এবং কতখানি এর মান আছে আর যদি কোন মানুষ নিজে বলে বর্তমান যুগের কোন মানুষ আহাবিল হাদিস লেখক বাগদাদি পৃষ্ঠা নম্বর একুশ যেটাকে মাহবুবুল মাতাবে দিল্লি থেকে প্রকাশিত হয়েছে সেখানে তিনি একটি হাদিস নিজের সনদে আবু সাইদ খুদ্ থেকে বর্ণিত তিনি বলেন তিনি যখন কোন যুবক কে দেখতেন আবু সাঈদ খুদ্রী আল্লাহ রসুলের একজন বিশিষ্ট সাহাবিক তিনি বলছেন যখন তিনি কোন যুবক দেখতেন তখন তিনি বলতেন মারহাদসুল্লাহ আল্লাহ রসুলের ওসিয়ত আমি তোমাদেরকে মারহাদা বলছি আমার সাল্লা সাল্লাম আল্লাহ রসুল আমাদেরকে আদেশ করেছেন তাহাবি বলছেন আমাদেরকে আল্লাহ রসুল আদেশ করেছেন কি আদেশ আমরা তোমাদের মজলিসকে প্রশস্ত করে দিই তোমাদের জন্য মজলিসকে কি করে দিই প্রশস্ত করে দিই জায়গা করে দিই হেমা এবং তোমাদেরকে যেন আমরা হাদিস হাদিস পড়াই। কারণ তোমরা আমাদের পরবর্তী বংশধর ওয়া আহলুল হাদিস বা এবং আমাদের পরে তোমরাই হচ্ছে আহুল হাদিস তাহলে শাহাবাদের কাছে একটি এমন জামাত পরিচিত ছিল जमात केतुल हादी बोला, बोला आरुल हादी जो इंग्रेजे तैयारी कैमन एटा जापा तर अज्ञता ए मूर्खता इतिहास बो पुस्तक ही पढ़े ना ए रखा दे कि नियोग खराब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 কি নামু রেখলাতু সাহী অর্থাৎ এমন সাফেই যে ভ্রমণ করেছিলেন সেই যুগে যেখান থেকে সেখানে তিনি যাতায়াত করেছিলেন সেই যাতায়াতের বৃত্তান্ত যে বইতে লেখা হয়েছে সেই বইটার নাম হচ্ছে রেখালাতুসি তিনি এই বইটি ইমলা করিয়েছিলেন লিখিয়েছিলেন তার বিশেষ ছাত্র যার নাম হচ্ছে রাবি বিন সালমান আল মাসরিক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 লোকদের সাক্ষাৎ হয়ে আর হয় সাক্ষাৎ হয় আসহাবুল হাদিজ আহলুল হাদিসের যে মানে সেই মানেটাই হচ্ছে আসহাহুল হাদিস। হাদিস ওয়ালা বা হাদিসের ধারক কোরআনতের ধারককে আহলুল হাদিস বলা হয় সেটাকে আসহাবুল হাদিফ বলা হয় ইমাম শাহকেই বলছেন আমার সাথে সাক্ষাৎ হয়ে লোকদের এবং তার সাথে সাথে আফাবুল হাদিসদেরও সাক্ষাৎ হয় যার মধ্যে ইমাম আহমদ বিন হাম্বাল ছিলেন সুফিয়ান বিন ওয়াইনা ছিলেন ওয়া আউজাই ছিলেন ত্রিস্টা নম্বর তুমি তিনি তিনজন আস্তাবুল হাদিসের নাম নিচ্ছেন এখানে দেখার বিষয় হচ্ছে বা মোজার বিষয় হচ্ছে আহমাদ বিন হাম্বাল বাগদাদ ছিলেন বাগদাদ ইরাকের রাজধানী আর সুফিয়ান বিন ওয়না কুফায় ছিলেন ওই বাগদাদেরই ইরাকেরই একটি শহর কুফা আর আওজাই তিনি শাম অর্থাৎ সিরিয়া প্রদেশে ছিলেন তাহলে সেই যুগে ইমাম শাহীর সেই যুগটা তাবা তাবে যুগ বা তারপরের যুগ সেই যুগে আহুল হাদিস ছিল এবং আহুল হাদিসের দল ছিল মত ছিল তাদের নিজস্ব আদর্শ ছিল আর তাদের সঙ্গে কার পায় সাক্ষাৎ হয় এম্লা হয় তাহলে এবার চিন্তা করুন যে এই অপবাদ সহি না গোল যারা বলে যে আহলুল হাদিস একটা নতুন দল ইংরেজদের যুগে তৈরি হয়েছে কিংবা তারপরে বা আর কোন সময় তৈরি হয়েছে এটা নিছক একটি মিথ্যা অপবাদ কারণ এই সমস্ত হাদিস এবং এই সমস্ত অথেন্টিক বইয়ে হাদিসের নাম সেই প্রাচীন যুগ থেকে আছে ইনাম শাসি যাদের সঙ্গে সাক্ষাৎ করছেন তারা তাবা এবং তাবা তাবেইন এবং তার পরের যুগে আহলে হাদিসের কি নাম শুনছি নাম শুনতে পাচ্ছি বই পুস্তকে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি তৃতীয় পয়েন্ট এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে এরকম কোনো বইয়ের উদ্ধৃতি নেই বরং যারা এই উপবাদ দিচ্ছে নতুন দল তাদের বই এই ঘটনাটি বর্ণনা হয়েছে এবং ঘটনা। আপনারা সবাই যদি একটু হানাফি মাঝাব সম্পর্কে জানেন তাহলে বুঝতে পারবেন যে হানাফি মাঝাবের একটা প্রসিদ্ধ ফেটার বইয়ের নাম হচ্ছে ফতায় স্বামী ফত স্বামী আর যার লেখক হচ্ছেন ইবনে আবেদিন আসলে স্বামী বইটি একটি বইর সারা রাব্দুল মুখতার সারহ দুরুল মুখতার দুরুল মুখতারের কি এই বইটি হানাসিম আজহাবের একটি প্রসিদ্ধ বই এত প্রসিদ্ধ বই যে তাদের কাছে বলেন যে স্বামীর ইবাদত বুঝা খুবই কষ্ট মানুষের দাঁত ভেঙে যাবে তাদের এরকম মানে এই বই সম্পর্কে ধারণা সেই ফতোয়ার স্বামীতে মুখতার শাহেদুর মুখতার তৃতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর তিনশো তিরানব্বই এবং বর্ণনা করা হয়েছে আবু হানিফা রহমাতুল্লা আলহের একজন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 कैकटी शर्तारा राह से मानसा शर्तारा रखें मेवाह की शर्त दिलेक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 এবং অনুরূপ কিছু আরো কথা বলেন তারপরে একজন বিশিষ্ট বিশিষ্ট ফকিজ হানাসিম আজহাবের তিনি এখানে ক্লিয়ার আলোচনা করছেন যে হানাসি আজহাবের এক ব্যক্তি আলে হাদিসের মেয়েকে প্রস্তাব দিলে তার পিতা এই সত্য দেন তাহলে কি বলে যাচ্ছে যে সেই যুগে আহলুল হাজি ছিল তাহলে কিভাবে এই কথা সঠিক হতে পারে যে আহুল হাজি একটি নতুন দল বা বর্তমানে আবিষ্কার হয়েছে জানি তিনি তৃতীয় শতাব্দী হিজিরের লোক ছিলেন তৃতীয় শতাব্দী একটু আগে আমরা তাবেইয়ের যুগ শুনলাম তারপরের যুগ শুনলাম এবার তৃতীয় শতাব্দীতে আমরা শুনছি এখানে ভাই একটি আরো মজার জিনিস আছে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 যদি হাদিসের পঠন পাঠন থেকে দূরেও থাকে কিন্তু তাদের সেই মতাদর্শ মানে আহলে হাদিফদের মতাদর্শ অনুযায়ী চলে তাহলে তাকে কি বলা যাবে বলা যাবে যেমন হানি বলার সময় সেটা জরুরি হয় না যেমন আহলে হাদিস বলার সময়টা এটা জরুরি হয় না যে তাকে সেই যুগের মানুষ হতে হবে যারা হাদিসের পঠন পাঠন এবং শিক্ষা শিক্ষাদানে সবসময় নিজেকে নিয়োজিত রাখছিলেন মোট কথা হলো তৃতীয় পয়েন্টে যে কথাটি স্পষ্ট হয়েছে সেটা হল স্বয়ং হানাসি একটি বিশেষ বই বিশেষ লেখক ইবনে আবেদিন তিনি তার বইতে এই ঘটনা উল্লেখ করছেন যেখানে হাদিস লোক সেই যুগেও ছিল সেটা বর্তমান যুগের কোন নতুন দল নয় এবার আরেকজন পণ্ডিতের আলোচনা শুনেন যারাই জানে মানুষ এবং গবেষণা করে বিশেষ করে পিএইচডির গবেষক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 রায় ওয়াল কে বলছেন সেই যুগে দুই ভাগে বিভক্ত হয়ে যায় একটি ছিল রায় এবং কেস এর পদ্ধতি বা তরিকা আর ওপরটি ছিল लिपबद्ध कर इरक वी मध्य हादी हादीर समाहर हादी भारम छुगे पदर पद्धति हादीन एरक नदीज नाम चतुर्थ पॉइंट पॉइंट टक मानसिवी घुरा फिर करूगोल लिखे पृथ्वी बलकार से लंडन थे, थे द्वित बारे प्रकाशित त्रीसा नम्बर मुसलिम देशगुल विशेषक एरिया जिसमस्त মুসলিম বেশি বেশি ছিল সেখানে তিনি ভ্রমণ করেন মুসলমানদের আর্থিক এবং সামাজিক তিনি বর্ণনা দিয়েছেন সেই বইতে তার সাথে সাথে একটা শিরোনাম সবসময় রেখেছেন যে তাদের মাঝাব কি সেই এরিয়ার সেই দেশের মুসলমানদের মাঝহাত কি তিনি এই ভূ পর্যটন ভূ করতে করতে সিন্ধু প্রদেশে পৌঁছেন সিন্ধু কথায় ইন্ডিয়া সেটা সেই অভিভক্ত ইন্ডিয়া বর্তমানে পাকিস্তানের একটি বিশেষ প্রদেশ সেখানে যখন পৌঁছালেন পৌঁছার পর তিনি তার বইতে যেই ধারণা এবং যে লেখা লিখলেন সেখানে লেখার সময় তিনি বলছেন যে সিন্ধু প্রদেশের অধিবাসীদের সম্পর্কেলে মাঝাবের সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন আখতার হুম আসাব হাদিজ সেখানকার অধিকাংশ রায় আসহাব হাদিজ ছিল সিন্ধু প্রদেশের অধিকাংশ লোকেরা কি ছিলেন আহলে হাদিস ছিলেন আস্তাবে হাদিস ছিলেন তিনি কিন্তু কোন আহলে হাদিসের মানুষ ছিলেন না লেখক কিন্তু তিনি সত্য যখন বর্ণনা দিচ্ছেন তখন বোঝা যাচ্ছে যে ক্লিয়ার একটি এমন দল একটি এমন এমন চিন্তাধারার দল যারা সেই সময় কি ছিল মজুদ ছিল উপস্থিত ছিল গাদের নাম ছিল আহুল হাদিস তাই ওই সমস্ত লোকের অপবেক্ষা দেয় যারা বলে যে আহুল হাদিস একটি দল পঞ্চম পয়েন্টের পর একটি ষষ্ঠ পয়েন্ট আমি অবশ্যই আলোচনা করব পরে আলোচনা শেষ করব ষষ্ঠ পয়েন্টই একটি আরো মজার পয়েন্ট তিনি একজন এমন লেখক এমন গবেষক এমন লোক যাকে পৃথিবীর অধিকাংশই সুকি সুখী লোকেরা চিনে তাছাড়া অধিকাংশ ওনামা তাঁকে চিনেন যার নাম হল বড় আব্দুল কাদের বরফপুর আব্দুল কাদের জিলানির তাকে পৃথিবীতে বিশেষ করে যারা সুফি সুফি বিশ্বাসী তাদের ছোট বড় সবাই চেন কিন্তু যারা পণ্ডিত মানুষ তারা অবশ্যই তার নাম জানেন তার একটি বই আছে যার নাম হল গুনিয়ত আল কি নামিয়া বিন সেই গুনিয়ত্তাহে তিনি আহরুল হাজিজদের দেখা দিচ্ছেন কখন ব্যাখ্যা দিচ্ছেন যখন আহলে বেদায়াতিদের আলোচনা করছে বেদাতে কি বেদাতে অনিষ্টানি এদের মানে প্রভাব এসবকিছুর বর্ণনা দেওয়ার পর তিনি তখন আহলুসুলনা জামায়াতের ব্যাখ্যা দিয়েছেন সেই আহলুসুলনা জামাতের ব্যাখ্যা দেওয়ার সময় বুনিয়াদ তালেবিনের পৃষ্ঠ নম্বর নব্বই প্রথম খণ্ডের বিষয়ে ছাপা প্রথম খন্ড পৃষ্ঠা নম্বর নব্বই ছাপা সেখানে তিনি আহলুসুন্না আহল বিদাতিদের বর্ণনা দেওয়ার পর আহলুসুন্নাসের বেদাত বর্ণনা দেওয়ার বিহা। বলছেন কিছু নিদর্শন আছে যার মাধ্যমে তাদের চেনা যায় আলামত হচ্ছে তারা আসারিদের গালি দেয় आसारी की आसार ही जिनिस असार हलो हादीयी अनुल गाली का सब किस तरह अंध गोरामी मजहबी गोरामी এবং অন্তর জালা লেসুন্নাতের কোনো আসহাবুল হাদিস আর সেই নামটি হচ্ছে আসহাবুল হাদিজ হাদিস ওয়ালা বা হাদিসের ভারক। তাহলে বড় পীরের আহলে হাদিস কি ছিল ইস্তমান ছিল হালে আহিসরা ছিলেন এইভাবে যুগে যুগে আহ ছিলেন আছেন এবং নিরপেক্ষ দাওয়াতের কারণে যারা কোন মাধাবের অনুসরণ করে গড়া অন্ধভাবে তাদেরকে তাদের সমস্যা কারণ আল হাদিস কোন এক মাের বা কোনো এক ব্যক্তির মদ এবং ফতুয়া কে মানার এবং তার উপর চলার আদেশ করে না সে কারণে তারা এ কথা বলেছে মোট কথা হলো ভাই এই যে যারা এ কথা বলে বা এ অপবাদ দেয়ুল হাজি একটি নতুন দল বা ইংরেজদের যুগে তৈরি বা আবিষ্কৃত একটি দল তারা নিচক একটা ভমের মধ্যে আছে কিংবা নিজের অনুসারীদেরকে আহল হাজিজ থেকে দূরে রাখার একটা চেষ্টা করছে কিংবা তারা সবাই অজ্ঞ ইতিহাস সম্পর্কে এবং স্বয়ং তাদের বই পুস্তকের সম্পর্কে নচেত তারা এরকম কথা বলতে हादीर पढ़ाशन ले मान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 করে এবং করান অনুযায়ী যাপন করার চেষ্টা করে তাহলে তাকে বলা যাবে না সেই বেশি হয়। সে কারণে এই বলা বলা ঠিক নয় যারা মনে করে না আল্লাহ হাদিস তারাই যারা হাদিসের লেখালেখি করেছিলেন সেই তৃতীয় শত হিজড়িতে বা দ্বিতীয় শত হিজড়িতে আল্লাহ রব আলের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে এই দল যেটি কিন্তু আসলে দল না একদিন একদিন আরো আলোচনা হলে এই চেষ্টা করব জাহুল হাদিস কি কোনো দল আসলে কিন্তু হাদিস কোনো দল নয় বরং এটি হচ্ছে একটি আদর্শের নাম এটা কোনো দল না এই আলোচনা অন্য দিনে করা হবে কিন্তু আজকে এ কথাই সারাংশ আমাদের সামনে ফুটে উঠে যে আহ হাদিজ আসলে একটি এমন মতাদর্শ এমন চিন্তাধারা যেটা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 ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবে এই আল্লাহ কি আর এই দল কি দল নয় ইনশাল্লাহ আমরা আগামী আলোচনায় সেটা বুঝার এবং মানার বুঝার এবং শোনার চেষ্টা করব ইনশালনুল্লাহ মারন ম্যার স্যে ক্যে কারা